রেইন্ড মিডিয়া পরিবেশিত অডিও সিরিজ ছিলেন যারা উম্মার ধ্রুবতারা এই সিরিজে আলোচিত হবে মুসলিম উম্মার ইতিহাস জুড়ে ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিদের কথা ভাই বোনেরা আসসালাম আলাইকুম ইসলামের মহান ব্যক্তিত্বদের জীবনী আলোচনায় আপনাদেরকে স্বাগতম আমি দোয়া করি আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের এই কাজে বারাকাহ দিক এবং সবার জন্য উপকারী করুক আমিন আজকে আমরা একজন বিশিষ্ট ইমামকে নিয়ে আলোচনা করব তিনি তার যুগে শ্রেষ্ঠ মুসলিম বিদ্যান ছিলেন আজকের আলোচিত ইমাম ছিলেন যুগশ্রেষ্ঠ ফকিহ মুস্তাহিদ যিনি ইসলামের সেরা চারজন ফকিহের একজন তিনি ছিলেন রসুল্লাহ সাল্ল আলহামের সোন্নাহ ও হাদিসের সংরক্ষক তার উপাধি হল নাসিরুল হাদিস অর্থাৎ হাদিসের সাহায্যকারী বা সহায়ক কারণ তিনি যে পদ্ধতিতে হাদিস শাস্ত্রের উসুল প্রণয়ন করেন পরবর্তী ইমামগণ সেই পথ অগ্রসর হয়েছেন এই বিশিষ্ট ইমামের কুনিয়াহ বা উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ তার পুরো নাম মুহাম্মদিন এদ্রিস আর শাফিএই আর শাফেই ছিলেন জগৎ বিখ্যাত মুসলিম আলেম ইমাম তিনি ইসলামের প্রধান চারটি মাঝহাবের একটির প্রতিষ্ঠাতা তার মজহাব সাফি মাজহাব নামে পরিচিত ইমাম সাফেই ১৫০ পঞ্চাশ হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবছরে বিখ্যাত ইমাম আবু হানিফা আর নোমান এবেল সাবিত ইন্তেকাল করেন আর সাফি শিক্ষক ছিলেন ইমাম মালিক রহমাহুল্লাহ আর আহমদ এবেন হাম্বাল ছিলেন আর শাফির ছাত্র এরাই হলেন জগৎ বিখ্যাত চারজন মুস্তাহিদ ফকিহ বা ইসলামী আইনশাস্ত্র বিশেষজ্ঞ তাদের ইস্তিহাদ ও স্বতন্ত্র ফিকিহি মতামতের জন্য তারা জগৎ বিখ্যাত যিনি বিভিন্ন বিষয়ে কোরআন হাদিস তথা ইসলামের আইনের উৎসসমূহ থেকে সঠিক সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষমতা রাখেন তাকে বলা হয় মুস্তাহিদ এই চার ইমাম বাদে অন্যান্য শায়েখরাও ইসলামী আইনের গবেষণাযোগ্য বিষয়ে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করেছেন এবং তাদের ছাত্ররা সেসব চিন্তাধারা বা মাজহাব চালু রেখেছেন যেমন হিজরি পঞ্চম শতাব্দের মধ্যভাগ পর্যন্ত শামবাসীরা ইমাম আউজাই রহেমাহুল্লার মাঝহাব অনুসরণ করতেন চতুর্থ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অনেক মুসলিমরা ইমাম ইবেন জারিরের ফিকশাস্ত্র অনুসরণ করতেন সকল মুস্তাহিদ আলেমদের মধ্যে এই চার ইমাম হলেন বিশ্ববিখ্যাত তাদের প্রতিষ্ঠিত ফিকহ সবচেয়ে বেশি সময় ধরে টিকে আছে এবং তাদের ছাত্ররাও ছিলেন ইস্তিহাদের যোগ্যতা সম্পন্ন ছাত্রদের মাধ্যমে এই মহান ইমামদের জ্ঞান ও শিক্ষা দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে বলাই বাহুল্য তাদের প্রতিষ্ঠিত মজহাব আজকের দিনেও বিশ্বব্যাপী মুসলিমরা শ্রদ্ধার সাথে অনুসরণ করে আসছে ইমামা শাফেই ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেন দুঃখজনকভাবে গাজা এখন ইসরায়েলের অধীনে অবরুদ্ধ অধিকাংশ এলাকা দখলকৃত এবং এর বাসিন্দারা নির্মমভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলিদের হাতে আল্লাহ তালা মুসলিমদেরকে ফিলিস্তিন পুনরুদ্ধার করার ক্ষমতা প্রদান করুন আমিন গাজা তখন গজ্জাত হাসিম বা হাসিমের গাজা নামে পরিচিত ছিল হাসিমের গাজা নামকরণের কারণ হচ্ছে রসলাল আলহামের পর্দাদা হাসিম শামে ব্যবসায়িক সফরে থাকার সময় ফিরতি পথে গাজায় মৃত্যুবরণ করেছিলেন অনেকে বলে আশাফি আসকালানে জন্মেছেন আসকালান আর গাজা মূলত পাশাপাশি দুটো এলাকা যাই হোক তার জন্মস্থান হল ফিলিস্তিন এবং তিনি শৈশবেই পিতৃহীন হন দুই বছর বয়সে তার বাবা মারা যান ফলে তার মা তাকে গাজা থেকে ইয়েমেনে নিয়ে যান ইমাম শাফের মা ছিলেন ইয়েমেনি এভাবে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসেন ইমাম আশাফির মা ছিলেন খুবই দিনদার বরহেজগার মহিলা সেই সাথে তিনি ছিলেন একজন বুদ্ধিমতি ও নারী। তিনি ছিলেন প্রসিদ্ধ আজদিয়া বা আজদ কোত্রের নারী আর সাফির পিতা ছিলেন একজন কোরাইশি তার বংশোৎপত্তি মক্কার বনু মোত্তালিবের সাথে সম্পৃক্ত করা যায় বনু আবদা মানাফ বিন কুসাই পর্যন্ত গিয়ে তার বংশধারা রসল সাল আলিয়া পূর্বপুরুষের সাথে মিলিত হয়েছে যাই হোক কয়েক বছর এটিম শিশুকে ইয়েমেনে থাকার পর সাফির মা সিদ্ধান্ত নিলেন ছেলের পিতার বংশে বড় করাবেন ফলে সাফির মা তাকে মক্কায় নিয়ে গেলেন যাতে তার মূল বংশধারা বা নাসব ও বিশুদ্ধ আরবি ভাষা অক্ষুণ্ণ রাখা যায় একটু পরেই আমরা তার বিশুদ্ধ ভাষা জ্ঞান ও বাগ্মিতা সম্পর্কে আলোচনা করব সুতরাং তিনি শৈশবেই মক্কায় চলে আসেন সেখানে থাকাকালীন সময়ে তিনি সাত বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ বা হিপস করেন কারণ এটা ছিল তখনকার মুসলিমদের রীতি বেশিরভাগ মুসলিমরাই তাদের সাত বছর বয়সেই কোরআন হিফস করে ফেলত তিনি আলেমদের থেকে ইসলামিক শিক্ষা লাভ করতে থাকেন এবং বেদুইন হুজাইল গোত্র থেকে বিশুদ্ধ আরবি ভাষা রপ্ত করেন তিনি ১০ বছর বয়সেই হাদিসের গ্রন্থ মোয়াত্তা মালিক হিপস করেন পনেরো বা মতান্তরে ১৮ বছর বয়সেই তিনি মক্কার আলেমদের কাছ থেকে ফতোয়া প্রদানের অনুমতি লাভ করেন আলোচনা করা যাক ইমামা শাহির ফ্রি শিক্ষা অর্জনের ব্যাপারটা কেউ যদি তার মেধার কারণে বিনামূল্যে পড়ার সুযোগ পায় তাহলে আজকের দিনে এই বিষয়টিকে বৃত্তি বা স্কলারশিপ বলা হয় ইমাম শাহীর ক্ষেত্রেও এমন একটি চমৎকার ঘটনা আছে অথচ তখন তিনি কেবল তার শৈশবের শিক্ষাজীবন শুরু করেছিলেন আমরা আগেই বলেছি তিনি ছিলেন পিতৃহীন ইয়াতিম এবং বেশ গরিব পিতাহারা সন্তানরা সাধারণত গরিবী হয়ে থাকে তাই তার মায়ের কাছে শিক্ষকের বেতন দেবার মতো অর্থ ছিল না কিন্তু আর সাফির বুদ্ধিমত্তায় তার শিক্ষক মুগ্ধ হয়ে যান এবং তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলে একদিন অসাধারণ এক মানুষ হবে শিক্ষক কীভাবে বুঝেছিলেন তিনি অসাধারণ যোগ্যতা রাখেন তিনি নিজেই তা বর্ণনা করেছেন তিনি বলেন আমি পিতৃহীন ছিলাম আমার মা আমাকে লালন পালন করতেন মুআল্লিমের খিদমত করার মতো অর্থ আমার নিকট ছিল না কিন্তু এমন সুযোগ সৃষ্টি হলো যে মুিম আমাকে বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেলেন বাচ্চাদেরকে তিনি যে সবক দিতেন তা আমি মুখস্থ করে নিতাম এবং তার অনুপস্থিতিতে বাচ্চাদেরকে আমি পড়াতাম এতে তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেলেন সুতরাং প্রথমে সাফেইকে পড়ানোর পর শিক্ষক তাকে বলতেন যেন তিনি শিক্ষকের অনুপস্থিতিতে অন্য ছাত্রদেরকে পড়ান ব্যাপারটা আজকের যুগের সহকারী শিক্ষক বা টিচিং অ্যাসিস্ট্যান্টের মতোই যারা কিছু ক্লাস নিয়ে শিক্ষককে সাহায্য করে শাফেই একবার এই ব্যাপারে বলেছিলেন শিক্ষক নির্দেশ দিতেন আর ছাত্ররা তা বোর্ডে লিখত শিক্ষক যা বলতেন একজন ছাত্র তা বোর্ডে লিখে যেত আর সাফি আরও বলেন শিক্ষক যখনই তার কথা শেষ করতেন তখন তিনি তৎক্ষণাৎ মুখস্থ করে ফেলতেন এজন্য শিক্ষকের অনুপস্থিতিতে তিনি অন্য বাচ্চাদের পড়াতে পারতেন তাই আর সাফি শিক্ষক তার কাছ থেকে কোনো প্রকার পারিশ্রমিক নেননি শৈশবে পড়ালেখার পাশাপাশি তিনিক্ষেপ এবং ঘোর শিক্ষা করেছিলেন ইমামা শাহি ইমাম সাহেব বলেন বাল্যকালে দুটো জিনিসের প্রতি আমার সমস্ত মনোযোগ ছিল তীর নিক্ষেপ এবং ইল অর্জন তীর নিক্ষেপে আমি এমন পারদর্শী হয়েছিলাম যে দশটার মধ্যে দশটাই সঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছত ওই সময়ে ঘোড়ায় আরোহণের প্রতিও আগ্রহ ছিল তীর নিক্ষেপ এবং ঘোড়সাওয়ারি সম্বন্ধে কিতাবোসবক বা রমি রচনা করি এই বিষয় ছিল এটাই সর্বপ্রথম কিতাব সাথে সাথে পড়ালেখায় খুব মনোযোগ ছিল পিতৃহীনতা এবং দরিদ্রতা সত্ত্বেও রাত দিন পড়াশোনায় রত থাকতেন তিনি আর বলেন আমার বয়স যখন প্রায় দশ বছর তখন মক্কায় জ্ঞান চর্চায় ব্যস্ত থাকা দেখে আমার এক আত্মীয় আমাকে বললেন তুমি এই কাজ করো না বরং অর্থ উপার্জনের পথ ধরো আমি তার কথায় কান দিলাম না বরং শিক্ষা ও জ্ঞান চর্চায় আরও মগ্ন হলাম ফলে আল্লাহ আমাকে এসব জ্ঞান দান করেছেন ইমাম সাফের মায়ের বুদ্ধিমত্তা তার মায়ের ব্যাপারে একটা চমৎকার ঘটনা আছে একদিন মক্কার একজন বিচারক তাকে সহ আরেকজন মহিলা ও পুরুষকে সাক্ষ্য দেবার জন্য ডাকলেন ইসলামিক আইন অনুযায়ী যদি দুজন পুরুষ সাক্ষী না হয় তবে একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষ্য দেবার জন্য গ্রহণ করা হয় বিচারক সাক্ষ্য নেয়ার জন্য মহিলা দুজনকে পৃথক করতে চাইলেন কিন্তু সাফির মা বললেন এরকম করার অনুমতি নেই বিচারক জিজ্ঞেস করলেন কীভাবে তখন তিনি কোরআনের এই আয়াতটি শোনালেন কাউদিল্লাহিনা শৈত রজিমিল্লা ইহদাহুমা ফির ইহদাহুমাল ওখ্র যদি তাদের একজন ভুলে যায় তবে আর একজন স্মরণ করিয়ে দেবে এটি আছে সুরাব বাকারা দুশো বিরাশি নম্বর আয়াতে সুতরাং মহিলা সাক্ষী দুইজনের মধ্যে কেউ একজন ভুলে গেলে অপরজন তাকে মনে করিয়ে দেবে তাই সাক্ষ্যদানকালে তাতে দুজনকে একসাথে থাকতে হবে এ থেকে বোঝা যায় ইসলামিক আইন আইনশাস্ত্রে তিনি জ্ঞান সম্পন্ন ছিলেন ইবেন হাজার রহেমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেছেন বিষয়টা বেশ অদ্ভুত হলেও তিনি আয়াত থেকে সুদৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন আলেমরা মন্তব্য করে বলেছেন যেহেতু তার মা ছিলেন যথেষ্ট বুদ্ধিমতি ও ইসলামিক জ্ঞানে সুদক্ষ তাই আর শাফির উজ্জ্বল ভবিষ্যৎ তেমন বিস্ময়কর ব্যাপার ছিল না সুতরাং সাফি যে পরবর্তীতে একজন বড় মাপের আলেম এবং বুদ্ধিমান মানুষ হবেন সেটা অনুমান করা যাচ্ছিল হোজাইল গোত্রে আরবি ভাষা শিক্ষা আর শাফি হুজাইল নামক এক বেদিন গোত্রের সাথে অবস্থান করেছিলেন হুজাইল গোত্র কাব্যরচনায় সবচেয়ে মেধাবী ছিল বাঘপটুতার জন্য আরবদের মাঝে তাদের বেশ নাম ছিল। বলা হয়ে থাকে কোরাইশের পরে তারাই ছিল সবচেয়ে বাঘপটু আর সাফেই এই গোত্রের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি তাদের সাথে সতেরো বছর পর্যন্ত ছিলেন এতটা সময় থাকার কথা কি আজকাল কেউ চিন্তা করতে পারবে তিনি বলেন মক্তব্য শিক্ষা শেষ করার পর বনি হুজাইল গোত্রে চলে এলাম এরা ভাষা অলঙ্কারশাস্ত্রে প্রসিদ্ধ ছিল সতেরো বছর পর্যন্ত তাদের সাথে ছিলাম মক্কা ফেরত এসে তাদেরকে কবিতা শোনাতে লাগলাম ওই সময়ে আরবি ভাষা সাহিত্য এবং কবিতার প্রতি আমার যথেষ্ট আগ্রহ ছিল তিনি ওখানে থাকাকালীন অর্থাৎ তার বাল্যকাল থেকে যৌবন সময়টুকু পর্যন্ত তাদের কবিতাগুলো শিখে কাটিয়েছেন ফলে পরবর্তীতে আরবি ভাষায় তিনি এতটাই সুদক্ষ হয়ে ওঠেন যে আরবি ভাষাবিদ এবং ব্যাকরণবিদরা তার ভাষা জ্ঞান ও বাগবিতায় আস্থা রেখেছিল তার ভাষাকে বিশুদ্ধ আরবি ভাষার মানদণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার আরবি শুনলে মনে হতো যেন তিনি বেদুইন গোত্রেই জন্মগ্রহণ করেছেন হিজরি দুইশো সাল পর্যন্ত আরবি ভাষাবিদরা শহরে আরবদের ভাষাকে বিশুদ্ধ বলে স্বীকৃতি দিতেন কিন্তু দুইশো হিজড়ির পর থেকে তাদের ব্যবহৃত আরবি ভাষার উপর ফার্সি ভাষার প্রভাব পড়ে ফলে তারা পূর্ববর্তী আরবদের মতো শুদ্ধ আরবিতে কথা বলতে পারত না তাই তখন থেকে শহর এলাকার আরবি ভাষাকে খাটি আরবি মানা হতো না চারশো হিচড়ির পর থেকে বেদুইন্দের আরবির বিশুদ্ধতাও হারিয়ে যেতে থাকে ইমামা শাফেই কেমন সুদক্ষ ভাষাবিদ ছিলেন দেখুন তিনি আরবিতে কখনোই ব্যাকরণগত কোনো ভুল করেননি তাকে কখনো ভুল উচ্চারণ করতেও শোনা যায়নি যেহেতু তিনি হোজাইলে বড় হয়েছেন সেহেতু তিনি শুদ্ধ ও প্রাঞ্জলভাবে কথা বলতেন চিন্তা চিন্তাভাবনা করতেন এবং বোঝার চেষ্টা করতেন ওদিকে তিনি মক্কার কুরাইশদের সাথেও যুক্ত এ যেন সোনায় সোহাগা ফলে সহীহ ভাষা জ্ঞানের পাশাপাশি তিনি ছিলেন বিশুদ্ধ আকল তথা চিন্তা ও বোধশক্তির অধিকারী তাই এমন একজন মানুষ কখনোই আরবি ভাষায় কোনো ভুল করতেন না আবদুল মালিক ইবেন হিসাম আর শাফির আরবি ভাষার দক্ষতার প্রশংসা করেছেন তিনি ইবেন হিসাম নামে বেশি পরিচিত ইবেন হিসাম ইবেন ইসহাকের হাকের সিরাহ অনুসারে রসলুল্লাহ সাল্লাস্লামের জীবনই লিখেছিলেন দুঃখজনকভাবে ইবেন ইস লিখিত রসুল্লাহ সাল্লু আলহিহি আসলামের জীবনই এখন আর সংরক্ষিত নেই কিন্তু ইবেন হিসামের লিখিত কপিটি এখনও আছে ইবিন হিসাম ছিলেন একজন সুদক্ষ মিশরীয় ভাষাবিদ ব্যাকরণবিদ এবং কবি আর সাফির সাথে পরিচয় হবার পর তিনি তার আরবি ভাষার পাণ্ডিত্য দেখে বিস্মিত হয়ে যান তিনি তার অনুভূতি প্রকাশ করেন এই বলে যে তিনি কখনোই ভাবতে পারেননি যে আল্লাহ তালা আর সাফির মতো এমন একজন মানুষ সৃষ্টি করেছেন যিনি আরবি ভাষায় এত স্পষ্টভাবে একটানা কথা বলে যেতে পারেন তার ওপর তিনি কাব্যরচনাতেও পারদর্শী ছিলেন সুতরাং যখন ইবিন হিসামের মতো কোনো আলিম কারো প্রশংসা করেন তার মানে এই যে আর সাফি সত্যিকার অর্থেই একজন সুদক্ষ ভাষাবিদ ছিলেন আরেকটা মজার ঘটনা শুনুন আরবি ভাষাবিদরা আরবি ভাষা শিক্ষার জন্য ইবাম সাফির ফিখের দার্সে গ্রহণ করতেন তা দেখে মানুষ অবাক হয়ে বলতো ফিখের দার্সে ভাষাবিদরা কেন তখন তারা জবাব দিত আমরা আরবি ভাষা শিখতে যাচ্ছি সুহানুল্লাহ আর রাবিয়া এবিন সুলাইমান আল মুরাদি আল মাস্ত্রি ছিলেন ইমাম আশাফির ছাত্র সেরা ছাত্র ইবেন সুলাইমান বলেন ইমাম সাফি যে উচ্চস্তরের ভাষায় বিতর্ক করতেন যদি সেই ভাষায় বই লিখতেন তাহলে অধিকাংশ মানুষ তা বুঝতে ব্যর্থ হতো কিন্তু আশাফি তার কিতাবে অনেক বিষয়ই সহজবদ্ধ করে পরিষ্কারভাবে লিখেছেন যেন সাধারণ মানুষরা তা সহজে পড়ে বুঝতে পারে এর পরেও বলা হয় যদি আশাফির কিতাব আহকামল কোরআন বা আল ওম পড়েন তা বোঝা অনেক কষ্টসাধ্য এ থেকে বোঝা যায় আশাফির ভাষা ছিল অত্যন্ত উন্নত সুদৃঢ় এবং তার লেখন ছিল এরকম বিশুদ্ধ স্থির ও চমৎকার ইমাম শাফের কাব্যচর্চা হুজাইল কোত্রে কাটানো সময়টা তার জন্য খুবই উপকারী প্রমাণিত হয় এর ফলেই তিনি আরবি ভাষায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন আশরাফি বলেন হুজাইলি কবিতের লেখা দশ হাজার লাইন কবিতা তিনি একাই মুখস্থ করেছেন এত বড় সংখ্যা কল্পনাও করা যায় না আশরাফি তার একটি কবিতায় বলেন যদি আলেমদের কাছে কবিতার কোনো মূল্য থাকত তবে আমি বিশিষ্ট কবিদের তালিকায় এগিয়ে থাকতাম তিনি প্রচুর অসাধারণ ও জনপ্রিয় কবিতা লিখেছেন যা অন্যান্য ফকিরদের থেকে সেরা ছিল ফকিরদের কবিতাগুলো সাধারণত নিষ্প্রাণ হয় আবেক অনুভূতিহীন এবং ভাষাগতভাবে ততটা প্রাঞ্জল ও শক্তিশালী হয় না ইবেন খাল্লেকান বলেন আর শাফির কবিতাগুলো অন্যান্য ফকিহদের তুলনায় সেরা ছিল যদিও পূর্ববর্তী আরব কবিদের পর্যায়ে তা যেতে পারেনি কারণ তার বিশেষ মনোযোগ ছিল আইনশাস্ত্র তথা ফিখ কোরআন ও হাদিস নিয়ে পড়াশোনা করা কবিতা লেখা নয় ইমাম মালিকের শিষ্যত্ব গ্রহণ আর শাফিই মালিকের কাছে পড়ালেখার জন্য মদিনা যেতে চাইলেন যিনি তখনকার সময়ে একজন বিখ্যাত ইমাম ছিলেন গতপর্বে আমরা ইমাম মালিকের জীবনে নিয়ে আলোচনা করেছি ইমাম মালিকের মজলিসের বিশেষ আদব কায়দা ও হাদিস শিক্ষা প্রদানের ক্ষেত্রে তিনি কতটা আত্মমর্যাদাবান ছিলেন সেই ঘটনাগুলো স্মরণ করুন তাহলে এখন যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি সেটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ ইমাম মালিক প্রথমে সাফিকে ছাত্র হিসেবে গ্রহণ করতে চাননি পরে সাফির যোগ্যতার প্রমাণ পেয়ে তার ব্যাপারে উচ্চমন্তব্য করেছিলেন চলুন সেই ঘটনাটা শোনা যাক শাফি তখন অল্প বয়স্ক কিন্তু সেই বয়সে তিনি ইমাম মালিকের আলমোয়ত্তা বইটি মাত্র নয় রাতে মুখস্থ করেছেন আর এটা সত্যি বিস্ময়কর মক্তবের প্রাথমিক শিক্ষা ও বেদৈিনদের কাছ থেকে ভাষা ও কবিতা শেখার পর তিনি এক বুজুর্গের পরামর্শে ইমাম মালিকের খেদমতে হাজির হন তিনি নিজেই বর্ণনা করেছেন ওই সময়ে জুবাইয়ের পরিবারের জনৈক্য ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে তোমার এত মেধা এবং স্মরণশক্তি থাকা সত্ত্বেও তুমি দিনের ফিখহ থেকে বঞ্চিত থাকবে এবং ধর্মীয় বিষয়ে নেতৃস্থান তোমার অর্জিত হবে না আমি বললাম ফিকোহ অর্জনের জন্য কার নিকট যাব তিনি বললেন তুমি মালিকের নিকট যাও তিনি বর্তমানে মুসলমানদের নেতা এরপর আমি নয় রাত্রে ইমাম মালিক রহেমাহুল্লার মত্তা মুখস্থ করে নিয়েছে এরপর তিনি মক্কার শাসক থেকে একটি চিঠি নিয়ে মদিনা রওনা দিলেন মদিনার শাসক তাকে স্বাগত জানালো এবং ইমাম মালিকের সাক্ষাতের ব্যাপারেও সাহায্য করল ইমাম মালিক এতটাই বিখ্যাত ও মর্যাদাবান ছিলেন যে আপনারা তার স্ট্যাটাস ভাবতেও পারবেন না তিনি সময়ের মূল্য বুঝতেন যখন তখন যে কেউ তার সাথে দেখা করতে পারত না তিনি ছিলেন একজন সুলতানের মতো যখন মদিনার শাসক মক্কা শাসকের প্রেরিত চিঠিটি পড়লেন তিনি খুবই আশ্চর্য হলেন একই সাথে আশাফির পরিণতি ভেবে দুঃখিতও হলেন আশাফেই প্রথমে ইমাম মালিককে ডেকে আনার প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেন আপনি এই চিঠি কারও মারফতে পাঠিয়ে তাকে ডেকে আনুন এবং আমার ব্যাপারে সুপারিশ করুন মদিনার শাসক বলেন মালিকের ঘরে যাওয়ার চেয়ে মদিনা থেকে মক্কায় হেঁটে যাওয়া অনেক সহজ কারণ মালিক সহজে কারো সাথে দেখা করেন না মদিনার শাসক বললেন ইমাম মালিক আসবেন না কিন্তু তারা যদি সেখানে যায় তবে আশা করা যায় তিনি আমাদের ঢুকতে দিবেন। তারা অবশেষে মালিকের সাক্ষাৎ করতে গেল আসরের পর মদিনার আমির তার খাদেম এবং অনুচরদেরকে নিয়ে বের হলেন আমিও সাথে ছিলাম আমরা সবাই আকিক উপত্যকার ইমাম সাহেবের বাড়ি গিয়ে পৌঁছালাম এবং অনুমতি চাইলাম ভেতর থেকে ইমাম সাহেবের বাদি এসে বলল যে শায়েক বলেছেন যে যদি আপনারা কোনো মাস আলা জিজ্ঞেস করতে এসে থাকেন তবে একটি কাগজ লিখে পাঠিয়ে দিন আমি উত্তর দিয়ে দিব মদিরা আমির বললেন একটি প্রয়োজনীয় ব্যাপারে মক্কার আমির চিঠি লিখেছেন একথা শুনে বাদি ভিতরে গেল কিছুক্ষণ পর ইমাম সাহেব স্বয়ং বেরিয়ে এলেন মদিরার আমির তার হাতে মক্কার আমিরের চিঠিটি হস্তান্তর করলেন চিঠি নিয়ে ইমাম সাহেব পড়তে লাগলেন যখন সুপারিশ লিখায় স্থান পড়লেন বললেন সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাসালামের এলম সুপারিশের মাধ্যমে অর্জন করা শুরু হয়ে গেছে এই কথা বলে ইমাম মালিক চিঠিটি ছুঁড়ে ফেলে দিলেন ইমাম মালিক প্রথমে আসেননি দীর্ঘ সময় পরে তিনি আসলেন মক্কার গভর্নরের চিঠির কারণে দৃশ্যটা একবার কল্পনা করুন ইমা মালিকের দাসী দীর্ঘ সময়ের জন্য ভেতর চলে গেল এরপর একটি চেয়ার নিয়ে আসলো এবং তা ঘরের সামনে রাখল ইমাম মালিক স্বভাবসুলভ অভিজাতপূর্ণ উন্নত কাপড় পরে বের হয়ে চেয়ারে বসলেন এবং চিঠিটা খুঁজলেন ওদিকে মদিনার আমির ও নজওয়ান সাফি দুজনই দাঁড়িয়ে আছেন ইমাম মালিক চিঠিটি ছুঁড়ে ফেলে দিলেন তিনি অবাক হলেন এই ভেবে যে রসল্লা সাল্লু আলি ওয়াসালামের হাদিস শিক্ষার ব্যাপারেও সুপারিশ শুরু হয়ে গেছে এই অবস্থাটি বর্ণনা করে ইমাম সাফি বলেছেন আমি দেখলাম মদিনার আমির ইমাম সাহেবের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন তাই আমি নিজেই অগ্রসর হয়ে বললাম আমি একজন মুতালিবি ব্যক্তি আমার এই ঘটনায় ইমাম সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপর নাম জিজ্ঞেস করলেন আমি বললাম আমার নাম মুহাম্মদ ইমাম সাহেব বললেন হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো কারণ ভবিষ্যতে তুমি মর্যাদাপূর্ণ ব্যক্তি হবে অর্থাৎ এবারে ইমাম মালিক প্রথমবারের মতো সাফির চেহারা দেখলেন ইমাম মালিক ছিলেন অন্তর্দৃষ্টি বা ফারাসাত সম্পন্ন মানুষ তিনি আশাফিকে দেখে আজ করতে পারলেন এই ছেলেটির মধ্যে বিশেষ যোগ্যতা আছে তার বাচনভঙ্গি যৌক্তিকতা দৃষ্টি এবং নম্রতা তাকে মুগ্ধ করল তিনি আশাফিকে তার মজলিষে অংশ নেবার অনুমতি দেন এরপর বললেন ঠিক আছে আগামীকাল তুমি এসো সাথে এমন কাউকে নিয়ে এসো যে তোমার জন্য মুআত্তা পাঠ করবে আমি বললাম আমি নিজেই তা পাঠ করব এরপর থেকে ইমাম সাহেবের দর্শী হালাকায় উপস্থিত হয়ে মুআা পড়তাম এবং কিতাব আমার কাছেই থাকতো। কখনো কখনো ইমাম সাহেবের ভয়ে পড়া বন্ধ করে দিলে তিনি পড়া নির্দেশ দিতেন এভাবে অল্প কয়েকদিনের মধ্যে মধ্যেই মোয়াত্তা পড়ে নিলাম এবং ইমাম সাহেবের ইন্তিকাল পর্যন্ত মদিনায় ছিলাম অর্থাৎ আর শাফির বয়স যখন মাত্র সতেরো বছর তিনি জানালেন যে তিনি নিজেই মুআত্তা মুখস্থ শোনাতে সক্ষম আর যখন আশাফি কথা বলতে শুরু করলেন মালিক তার ভাষা জ্ঞান ও বাকপটুতার খুব প্রশংসা করলেন যখন তিনি মুত্যা পাঠ থামতে চাইলেন ইমাম মালিক বললেন বাহ কত সুন্দর এই বলে তাকে চালিয়ে যেতে বললেন ইমাম মালিকের মতো শ্রেষ্ঠ ব্যক্তি যদি সতেরো বছর বয়সী কোনো তরুণের প্রশংসা করে থাকেন তাহলে বুঝতে হবে আশাফের মধ্যে আসলে কিছু বিশেষত্ব ছিল তিনি কিছু দিনের মধ্যেই আলমোয়াত্তা পর শেষ করলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি আরও কিছুদিন মদিনায় থাকলেন এখানে একটা কথা বলা প্রয়োজন যে আশ্মাফেই ততদিন পর্যন্ত মক্কা ছাড়েননি যতদিন না তার শিক্ষকরা তাকে ইসলামিক আইনশাস্ত্রের ব্যাপারে ফতোয়া দেওয়ার অনুমতি দিলেন সুফিয়ান ইবিন ওয়াইনা যিনি ছিলেন মক্কার সেরা ইমামদের মধ্যে একজন তিনি আজ শাফেইকে পনেরো বছর বয়সে ফতোয়া দেবার অনুমতি দেন ইবিন ওয়াইনা বলেন হে আবো আবদুল্লা তোমার এখন ফতোয়া দেবার সময় হয়েছে তিনি যখন প্রথম ফতোয়া দেন তখন তার বয়স মাত্র পনেরো বছর যখন আজ শাফেই মদিনা থেকে মক্কায় ফেরত আসলেন তিনি মক্কার পবিত্র মসজিদে অর্থাৎ মসজিদুল হারামে একটি হালাকার আয়োজন করেন যেসব মুসলিম আলেমরা হজ করতে গিয়েছিলেন তারা সুফিয়ান বিন ওয়াইনার হালাকায় অংশ নিয়েছিল এমন কি ইমাম আহমাদ বিন হাম্বালও সেখানে ছিলেন কিন্তু তিনি সুফিয়ানের মসজিষ্ ছেড়ে আজ শাফির মসজিষে গিয়ে উপস্থিত হন মানুষজন অবাক হয়ে বলল কেন তিনি সুফিয়ান এ ওয়াইনার হালাকা ছেড়ে এক বেদুইনের হালাকায় গেলেন যেহেতু আজ শাফির বেশভূষা বেদুইনের মতোই ছিল ইমাম আহমদেবের হাম্বাল উত্তর দেন যে যদি ওই মজলিসের একটা বৈঠক ছুটে যায় সেটা পরেও শিখে নেওয়া যাবে কিন্তু আর শাফির বৈঠক ছুটে গেলে তা পরবর্তীতে পূরণ করা সম্ভব না ইমাম আহমদেবের হাম্বাল রহমা উল্লাহ আর শাফির এতটাই ভক্ত ছিলেন যে তার ব্যাপারে এমন উচ্চ ধারণায় পোষণ করতেন এ ব্যাপারে একটু পরেও আলোচনা করা হবে ইনশাআল্লাহ এটা ছিল আজ শাফির মাক্যী জীবন তিনি পরে ইয়েমেনে চলে যান আর এই যাওয়ার পেছনে বিভিন্ন বর্ণনায় একাধিক কারণ বর্ণিত আছে এক বর্ণনা অনুসারে তিনি একটি এলাকার ভারপ্রাপ্ত ওয়ালি বা প্রশাসক হিসেবে যান যেটা ছিল নাজরান বা অন্য কোনো এলাকা সুতরাং তিনি প্রশাসক নিযুক্ত হলেন এরপর কিছু হিংসুক লোক তার বিরুদ্ধে খলিফ হারুনের রশিদের কাছে মিথ্যা অভিযোগ দাখিল করে যাত্রাপথে সেকল লাগিয়ে তাকে ইয়েমেন থেকে বাগদাদে নিয়ে যাওয়া হয় এরপর তিনি মাসখানেক অপেক্ষা করলেন হারুন রসেদের সাথে দেখা করার জন্য তিনি শিকলবন্দি ওদিকে খলিফার সাক্ষাতের অনুমতি মিলছে না সময় গড়িয়ে যাচ্ছে কাজেই তিনি নিজের অবস্থার জন্য আফসোস না করে সময়ের সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন আর শাফির প্রতিটি সফর ছিল এক একটি শিক্ষা সফর কোন জনপদে গেলে সেখানকার জ্ঞানী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে এলম অর্জন করতেন এমন ছিল তার এলম বিপাশা তাই তিনি তখন মুহাম্মদ ইবনুল হাসান আশাই বানী যিনি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি ফকিহ ইমাম আবু হানিফা রহমাহুল্লার সঙ্গী বা সাহেব তার কাছে পড়াশোনা শুরু করলেন ইমাম আবু হানিফার বিশেষ শিক্ষাদানের পদ্ধতির কারণে তার ছাত্রদেরকে ছাত্র না বলে সাথী বা সাহেব বলা হয় যাই হোক সেখানে আর সাফি হাদিসশাস্ত্র বিষয়ে শিক্ষা নেন এবং ইসলামী আইনশাস্ত্রের কিতাবগুলো অধ্যয়ন করেন তিনি মুহাম্মদ ইবনুল হাসান আর সাইবানীর খুব প্রশংসা করতেন বিশেষ করে তার বাঘ পটুতার এটা অদ্ভুত যে আর শাফির মতো একজন জ্ঞানী লোক আর সাইবানীর প্রশংসা করতেন যাই হোক দীর্ঘ সময় পরে যখন হারুন রশিদের সাথে তার দেখা হয় তিনি অব্যর্থ যুক্তি বা মান্তিক ও স্পষ্ট প্রমাণের মাধ্যমে নিজেকে মুক্ত করিয়ে নেন খলিফা আর প্রশংসা করলেন এবং তাকে সম্মানের সাথে মক্কায় ফেরত পাঠান ইমাম শাফির বিশেষ গুণ চেহারা দেখে চরিত্র নির্ণয় করা ইয়েমেন সফরে একটা অদ্ভুত কাহিনী আছে ইমাম শাফি মানুষের চেহারা দেখে চরিত্র নির্ণয় বিষয়ে অনেক কিতাবাদি পড়েছেন এই বিষয়ে তার সংগ্রহে প্রচুর বই ছিল তিনি এ বিষয়ে সুনিপুণ দক্ষতা অর্জন করলেন ফারাসাত বা মানুষের চেহারা দেখে চরিত্র নির্ণয় বিষয়ে তিনি অল্প সময়েই একজন বিশেষজ্ঞ হয়ে উঠলেন এই বিষয় দক্ষতা অর্জনের জন্য যথেষ্ট বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তাকে এই বিষয়ে সময়ের সেরা দুই জ্ঞানী ব্যক্তির একজন মানা হতো তারা ছিলেন আসি এবং আল খলিল বিন আহমাদ আল খলিল রহমাহুল্লাহ আরবি ভাষাবিদ ও কবি হিসাবে বিখ্যাত তিনি বিখ্যাত জাহেদ মৃত্যু একশো সত্তর হিজড়ি আলেমরা ইমাম সাফির এত বেশি গুণ বর্ণনা করতেন যা পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে যাবেন অন্য অন্য গুণের সাথে তার বুদ্ধিমত্তাকে বিশেষভাবে উল্লেখ করতেন কাজী ইয়াহিয়া বিন আকসাম বলেন ইমাম শাফি রহেমাহুল্লার চেয়ে অধিক বুদ্ধিমান আমি আর কাউকে দেখিনি ইমাম মোয়াইনি বলেন অর্ধ জগতের লোকের বুদ্ধি এক পাল্লায় রেখে অপর পাল্লায় ইমাম শাফি রহমাহুল্লার বুদ্ধি রাখা হলে তার বুদ্ধির পাল্লাই ভারী হবে ইমাম মালিক রহমাউল্লা বলেছেন আমান নিকট যত ছাত্র শিক্ষাপ্রাপ্ত হয়েছে তার মধ্যে সাফির চেয়ে অধিক মেধাবী এবং সমজদার আমি আর কাউকে পাইনি সুতরাং বেশিরভাগ আলেমদের মতে আর সাফি ছিলেন উদারমনা মানুষ তার ছিল চমৎকার বুদ্ধিবৃত্তি এবং তিনি ছিলেন পৃথিবীর সেরা বুদ্ধিমান মানুষদের একজন এছাড়াও আরও অনেক প্রশংসনীয় বর্ণনা ছিল তার ব্যাপারে কাজেই যখন তিনি তার বুদ্ধি জ্ঞান ও স্মৃতিশক্তি একসাথে কাজে লাগালেন তখন তিনি এক অসাধারণ ফারাসাত বিশেষজ্ঞ হয়ে উঠলেন এ সম্পর্কে একটা চমৎকার ঘটনা শুনুন যখন তিনি ইয়েমেন থেকে মক্কায় ফিরে আসছিলেন তিনি নীল চোখ ও উঁচু কপাল বিশিষ্ট এক লোকের দেখা পেলেন আশরাফি আরও বলেন মানুষটি ছিল দাড়ি মুন্ডনকৃত তিনি ফারাসাত অনুযায়ী ব্যাখ্যা দেন এই মানুষটির চেহারায় একটা অসাধু ভাব আছে সংক্ষেপে বলা যায় মানুষটি অসৎ আশরাফি তার কাছে এক রাত থাকার মতো কোনো জায়গা আছে কি জানতে চাইলেন লোকটি তার জন্য একটা জায়গার বন্দোবস্ত করে দিল সেই সাথে তার জন্য খাবার মিষ্টান্ন ঘুমানোর জন্য গদি ও সাওয়ারের জন্য খাবারও এনে দিল একসাথে এত কিছু লোকটি এতই উদারত দেখালো যে আর সাফি অবাক হয়ে গেলেন অথচ তিনি সারা রাত ঘুমাতে পারলেন না এ পাশোপাশ করে কাটিয়ে দিলেন না ঘুমাতে পারার কারণ হচ্ছে তিনি চেহারা চেহারাবিদ্যার বইগুলোর বর্ণনার সাথে এই মানুষটির চরিত্র মেলাতে পারছিলেন না পরদিন বিদায়ের সময় চলে এলো তিনি তৈরি হলেন খাদেনকে বাহন প্রস্তুত করতে বললেন বিদায়বেলায় যখন লোকটিকে অতিক্রম করে যাচ্ছিলেন তখন বললেন সে যদি কখনো মক্কায় আসে তবে যেন জিহ তু হুয়াতে এবং যেন আর শাফির বাড়ির খোঁজ নেয় কারণ তিনি তার এই উদারতার বদলা দিতে চান কিন্তু লোকটি এর উত্তরে বলল আমাকে কি আপনার বাবার চাকর মনে করেন আর শাফি বললেন না সে আবার বলল আপনি কি কখনো আমার কোনো উপকার করেছেন আর বলেন না তারপর সে বলল তাহলে আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছেন কেন আর সাফি প্রথমে ভেবেছিলেন মানুষটি উদারতা থেকে এইসব আতিথেহতা করছে কিন্তু আসলে সে টাকার জন্য করেছে আর শাফি জিজ্ঞেস করলেন সে কত টাকা চায় সে জবাব দিল দুই দীর্হাম এক দীর্হাম খাবারের জন্য আর এক দীহাম সুগন্ধির জন্য একটু পরে আবার তিন দীর্হাম চেয়ে বসল পশুর খাবারের জন্য আর শাফি জিজ্ঞেস করলেন আর কিছু চায় কি না তখন লোকটি আরও দুই দীর্হাম চেয়ে বসলো আশাফি যেই রুমে ছিলেন তার ভাড়া হিসাবে। আশরাফি লোকটাকে সমস্ত টাকা পরিশোধ করলো এবং তিনি নিজেও খুশি হলেন কারণ তিনি ফারাসাত সংক্রান্ত যে কিতাবগুলো পড়েছেন তা সত্য প্রমাণিত হলো আশরাফি আরও বলেন যখন তিনি চলে আসছিলেন তখন লোকটি বলে উঠলো দূর হও তুমি এই পৃথিবীর সবচেয়ে দুষ্টু লোক ইমাম সাফেইকে এই কথা বলছে এই ছিল সেই বদলোকের ঘটনা আরেকটা ঘটনা শোনা যাক আর সাফেই একজন মুহাম্মদ ইবনুল হাসানের সাথে বসেছিলেন সেখানে তাদের কাছে এক লোক আসলো তার দুজনেই ওই লোকের চেহারা পড়ার চেষ্টা করল দুজনের একজন বললেন সে একজন দর্জি হতে পারে অপরজন বললেন মনে হচ্ছে সে একজন কাঠমিস্ত্রি লোকটিকে যখন জিজ্ঞেস করা হল সে বলল আগে সে একজন দর্জি ছিল কিন্তু সে এখন কাঠমিস্ত্রি কত বিস্ময়কর ব্যাপারটা সুতরাং ফরাসাদ বা ফিজিওনমি নিয়ে তাদের পড়ালেখা সত্য প্রমাণিত হয় এরকম অনেক ঘটনায় আছে ইয়েমেনে অবস্থানকালে তিনি এটা শিখেছিলেন তাদের থেকে অন্যান্য ইসলামী বিষয়ও শিখেছেন যেহেতু তিনি আলেমদের কাছ থেকে কিছু না শিখে অন্য দেশে যেতেন না এভাবে তার সকল সফরকে শিক্ষা সফরে রূপান্তরিত করতেন ইমামা শাফি মক্কায় সুফিয়ান ইবিন ওয়াইনা মুসলিম ইবিন খালিদ আল জানজি এবং অন্যান্য ফকিহ এবং আলেমদের কাছ থেকে ইসলামিক জ্ঞান অর্জন করেন তিনি মদিনায় ইমাম মালিক এবং ইয়েমেনি আলেমদের কাছেও পড়াশোনা করেন ইরাক সফর তিনি ইরাকে দুইবার সফর করেন প্রথম যখন তাকে হারুন রশিদের কাছে নিয়ে যাওয়া হয় দ্বিতীয়বার একশো হিজরিতে তিনি বাগদাদ সফর করেন যখন তিনি বাগদাদে পৌঁছলেন চার দিক থেকে আলেমরা তার সাথে দেখা করতে আসলো এবং এটা কিছু কারণও ছিল যা সামনে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ প্রথম কারণ হচ্ছে আশাফেই দ্বিতীয়বার বাগদাদ যখন যান তখন তিনি বেশ নাম করা আলেম হিসেবে পরিচিতি পান এবং তিনি বিভিন্ন ইসলামিক বিষয়ে সুদক্ষ ছিলেন পুরো সময়টা তিনি ইসলামিক বিষয়ে তার জানা তথ্যগুলো সুবিন্যস্ত করতে ব্যস্ত থাকতেন সেগুলোকে শ্রেণীবদ্ধ করতেন কারণ মানুষ সেসব বই আকারে পেতে যাচ্ছিল বিশেষ করে ইসলামিক আইনশাস্ত্র বিষয়ে কেননা আশরাফেই ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই নীতিগুলোর ভিত্তি অর্থাৎ স্থাপন করেন ইসলামিক আইনশাস্ত্রের মূল নীতি বা উসুল অনুসারে ইসলামিক আইনের উৎসসমূহ থেকে হুকুম আহকাম নির্ণয়ের পদ্ধতিকে এমনভাবে সুবিনস্ত করেন যা দেখে আলেমরা আশ্চর্য হয়ে যান আশরাফেই এই সমস্ত তথ্য এমনভাবে একত্রিত করলেন এবং তাতে সুনীপন দক্ষতা অর্জন করেন যাতে তখনকার মুসলিম আলেমরা অবাক হয়ে যান কিভাবে? আল-মুজানি, যিনি মিশরে আর শাফির একজন সঙ্গী ছিলেন এবং তার অনেক পরে মারা যান তিনি বলেন যে তিনি আর শাফির রিসালা বইটি পাঁচশোবার পড়েছেন তিনি বলতেন প্রতিবার এই বই থেকে তিনি নতুন কিছু জিনিস শিখতেন পঞ্চাশ বছর ধরে তিনি বইটি পড়েছেন এই বইটি ছিল ইসলামিক আইনশাস্ত্রের বিধিবিধানের ওপর বইটি তিনি লিখেছিলেন বাগদাদের আলেম আব্দুর রহমান আল মাহাদির চিঠির অনুরোধের ভিত্তিতে তিনি তাকে উসুলুল ফখ এবং উসুলুল হাদিস লিখে পাঠাতে অনুরোধ করেছিলেন যখন সেটা লিখে পাঠানো হল বাগদাদের লোকেরা সেটা পড়ে আশ্চর্য হয়ে গেল প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল আব্দুর রহমান আল মাহাদি বলেন যখন তিনি বইটি অর্থাৎ সেই রিসালাহ পড়তেন তিনি ভাবতেই পারতেন না যে জ্ঞান অ ফিক এবং বুদ্ধির দিক থেকে আর সাফির মতো দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে তিনি আর বলেন প্রত্যেক সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাকে রহম করেন প্রত্যেকবার তিনি আর শাফির বয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য দ্বিতীয়বার ইরাক আগমনকালে তাকে দেখার জন্য সকলে ভিড় করেছিল এই সফরেই ইমাম আহমাদবিন হাম্বাল রহমাউল্লাহ ইমাম শাফির সাক্ষাৎ করেছিলেন ইমাম শাফি বলেছেন বাগদাদে আমি নাসিরুল হাদিস বা হাদিসের সহায়ক উপাধি পেলাম আবুল ফজল জাজ্জাজ বলেন ইমাম শাফি রাহমাহুল্লাহ যখন বাগদাদ আগমন করেন তখন জামে মসজিদে চল্লিশ পঞ্চাশটি ইলমি এবং দর্শী হালাকা বসত ইমাম সাহেব প্রতিটি হালাকাতে বসতেন এবং বলতেন কলাহ এবং কলা রসুল উল্লাহ আর তারা বলতেন কলা আসহাবনা ফল হলো এই যে কিছুদিনের মধ্যেই তার হালাকা ছাড়া আর কোনো হালাকা বাকি রইল না ইমাম সাহেব স্বয়ং বলেন বাগদাদা আমি নাসিরুল হাদিস বা হাদিসের সহায়ক উপাধিতে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলাম ইমাম বাইহাকি রহমাহুল্লাহ নিজের সনদে আবুসাউর হতে বর্ণনা করেন তিনি বলেন যখন ইমাম শাফি ইরাকে আসলেন তখন রায়পন্থী অর্থাৎ আহলুর রয় হুসাইন কারাবিসি আমার কাছে আসলেন এবং বললেন যে আমাদের মাঝে একজন হাদিসপন্থী এসেছেন চলো আমরা তার কাছে গিয়ে একটু হাসি ঠাট্টা করি আবু সাউর বলেন আমরা তার কাছে গেলাম হুসাইন ইমামকে এক মাসালা জিজ্ঞেস করলেন জবাবে ইমাম সাহেব আল্লাহতালা বলেন এবং রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন এভাবে প্রচুর কোরআন ও হাদিসের উদ্ধৃতি উপস্থাপনের মাধ্যমে জবাব দিতে থাকলেন এবং এভাবে রাত হয়ে গেল তখন আমরা তার কোরআন ও হাদিসের অগাধ পাণ্ডিত্য দেখে আশ্চর্য হলাম শেষটায় আমাদের রায় ও কিয়াসের বিদাত বর্জন করে তার কাছে আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করলাম বিদ্যাতীদের বিরুদ্ধে ইমামা শাফির অবস্থান আশাফি ধর্মের মধ্যে নব আবিষ্কার করা এবং যারা এই কাজ করত তাদেরকে খুবই অপছন্দ করতেন তিনি হাদিসের মাধ্যমে বিদ্যাতীদের খণ্ডন করতেন অনেক মুহাদ্দিসকন হাদিস জানলেও প্রয়োগ জানেন না এই বিষয়টি আমাদের বোঝা প্রয়োজন মুহাদ্দিসকন তাদের দিন ও রাতের বেশিরভাগ সময় হাদিস এবং সেগুলোর বর্ণনাকারীদের সূত্র মুখস্থ করে কাটাতেন এভাবে কারো কারো চার লক্ষ পর্যন্ত হাদিস মুখস্থ ছিল এবং তারা সেগুলো বারবার ঝালাই করতেন কিন্তু তারা হাদিস মুখস্থের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন পুরো সময় এদিকে ব্যয় করার কারণে তারা জানতেন না কিভাবে এগুলো নিয়ে আলোচনা করতে হয় বিতর্ক করতে হয় এবং তার প্রয়োগ করতে হয় এই মর্মে ইমাম মালিকের একটি উক্তি উপস্থাপন করলে আশা করি আমরা বিষয়টি বুঝতে পারব তিনি বলেন আমি এই মদিনা শহরে এমন বুজুর্গদের পেয়েছি जदि तर ओसे दिए आल्लर का बिस्टि प्रार्थना करा हतो तब अब अवश्य बिस्टि हत हादी रेवायत करु तक हादिस ग्रहण करण तल्ला भय जुहूद तकुआर जीवन ग्रहण कर इलमे दिन तथा इल्मे हादिसर फिखेर जो जुहूद तकुआ खोदाम संगे ग ज्ञान मेधारों प्रयोन आन वर्णन करी बुझते परे से कर আগামিতে এর পরিণাম কি দাঁড়াবে যে আলেমের মধ্যে এই গুণাবলী না থাকবে সে নিজেও দলিল হতে পারে না এবং তার নিকট থেকেও ই দিন অর্জন করা যায় না তাকে সন্দেহযুক্ত করার অধিকার আমাদের নেই কিন্তু সে ইলম দিনের বাহক হতে পারে না ইবেন হাজার বলেন আর ছিলেন একজন মুহাদ্দিস কোনো সন্দেহ নেই কিন্তু অন্যদের মতো তিনি শুধু বর্ণনাকারীদের দিকে মনোযোগ রাখেননি বরং তিনি হাদিসের ব্যাখ্যা এবং অর্থের উপরেও প্রচুর পড়াশোনা করতেন প্রত্যেকটা শব্দ গুরুত্বের সাথে নিতেন এবং কিভাবে বিদাতীদের সাথে বিতর্ক করতে হয় তার উপর প্রাধান্য দিতেন তিনি তার আলোচনায় কোরআন হারিসকে একসাথে উল্লেখ করায় খুবই স্বতন্ত্র ছিলেন তিনি উভয় বিষয়ে সুদক্ষ ছিলেন এবং বিবেক ও যুক্তিসম্মত উপমাও দিতেন আশরাফি এমন এক অভিনব পদ্ধতিতে এই সমস্ত বিষয় একত্র করেন যে অনেক মুসলিম আলেম ও বর্ণনাকারী বিস্ময়ে হতবাক হয়ে যান এবং এজন্য তারা আর শাহির অনেক প্রশংসাও করেন তিনি দিনের মধ্যকার বহু বিদাতের নিরসন করেন বিশ্বল মারেসি ছিলেন দিনের মধ্যে অনেক বিদাতের প্রবর্তক সে দক্ষ তার্কিক ছিল তার সাথে কেউ বিতর্ক করত না যেহেতু পরাজিত হবার সম্ভাবনা ছিল কিন্তু ইমাম শাহি তার কাছে আসেন তার সাথে বিতর্ক করেন এবং তাকে বহুবার পরাজিত করেন বিশ্বর ছিল বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি যদিও সেই বুদ্ধি দিয়ে সে বিদাতি কাজকে সমর্থন করত অথচ সেও প্রশংসা করে বলেছিল ইমাম শাফির বুদ্ধিমত্তা ছিল সমগ্র বিশ্বের অর্ধেক সে এই কথাটি বলেছিল ইমাম শাফির জ্ঞানের প্রতি শ্রদ্ধা থেকে ইমাম শাফি হাফসাল ফারদের সাথেও বিতর্ক করেন এটি ছিল খলকে কোরআন সম্পর্কে একটি দীর্ঘ বিতর্ক যারা প্রবৃত্তির অনুসরণ করত তাদেরকে ইমাম শাফি ঘৃণা করতেন তিনি শেয়াদেরকেও অপছন্দ করতেন ইমাম সাফি বলতেন তিনি তাদের থেকে বেশি ভ্রান্ত ও মিথ্যা সাক্ষদাতা আর কাউকে দেখেননি তিনি তাদের সব অন্যায় কাজের প্রতিবাদ করতেন তিনি পাঁচজন সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত খলিফার প্রতি উচ্চ সম্মান প্রদর্শন করেছেন এই পাঁচজন খলিফারা হলেন যথাক্রমে আবু বকর রাজ আনহো অমর রাজ আনহো উসমান রাজিল্লাহ আনহো আলী রাজিল্লাহ আনহো এবং অমর এবং আব্দুল আজিজ আহমাহুল্লাহ তিনি তাদের ধারাবাহিকভাবে নাম উল্লেখ করতেন এবং তাদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করতেন ইমাম আশ্রাফির প্রশংসায় ইমাম আহমাদবিন হাম্বাল ইমাম আহমদে বিন হাম্বাল রহমাউল্লাহ অন্যতম শ্রেষ্ঠ একজন ফকিহ মোহাদিস আলেম এবং উস্তাহিদ ছিলেন ইসলামে তার অসামান্য অবদান সম্পর্কে মুসলিমরা আজও অবগত তিনি একজন শ্রেষ্ঠ হাদিস বিশারত ছিলেন এবং সর্বকালের অন্যতম মহান আলেম ছিলেন ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ বলেন আমার বাবা একবার অসুস্থ হয়েছিলেন আশাফি যখন আমার আব্বাকে দেখতে আসেন তখন আহমদে বিন হাম্বাল তার সম্মানে উঠে দাঁড়ান তাকে নিজের জায়গায় বসতে দেন এবং তিনি নিজে আশাফির পায়ের কাছে গিয়ে বসেন যেভাবে ছাত্র তার শিক্ষকের সামনে বসে তার কপালে সম্মানের চুমু খান তারা কিছুক্ষণ কথা বলেন আর তারপর আর চলে যান কিন্তু ইমাম আহমদে বিন হাম্বাল উঠে পড়েন এবং আর শাফির খচ্চরের পাশে হাঁটতে থাকেন তখনকার সময়ে এটা করা বিশাল ব্যাপার ছিল ইয়াহি আবির মাঈন রাহেমাহুল্লা যখন বিষয়টি সম্পর্কে অবগত হন তখন জিজ্ঞেস করেন হে ইমাম আবু আব্দুল্লাহ। কেন আপনি এভাবে আর শাফির খচ্চরের পাশে হাঁটছিলেন ইমাম আহমদ বললেন চুপ কর হে আবু তুমি যদি ফেঁকেও শেখতে চাও তাহলে তুমি আর শাফির খচ্চরের বাম পাশে হাঁটতে পারো ইমাম আশাফি কতটা জ্ঞানে ছিলেন সেটা এই ঘটনা থেকেই আজ করা যায় তার খচ্চরের পাশে হাঁটলেও ফেকেও শেখা যায় আরেকবার আবদুল্লা তার পিতা আহমদে বিন হাম্বালকে জিজ্ঞেস করলেন কেন আপনি সর্বদা সাফির মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি বলেন পৃথিবীর কাছে সূর্যের গুরুত্ব যেমন শরীরের কাছে সুস্থতার গুরুত্ব যেমন ঠিক তেমনি মুসলিম বিশ্বের কাছে আর শাফি গুরুত্ব তেমন এরপর তিনি এই বিষয়গুলোর কোনো বিকল্প আছে কিনা তাও জানতে চান দেখুন ইমাম আহমদেন হাম্বাল কিভাবে আর শাফিকে প্রশংসা করেছেন তিনি বলেন যে আর শাফি পৃথিবীর কাছে সূর্যের মতো শরীরের কাছে সুস্থতার মতো সেই সাথে তিনি পুত্রের কাছে জানতে চান মানুষ কি এগুলো ছাড়া চলতে পারে এই দুটি বিষয়ের কোনো বিকল্প খুঁজে পাবে ইমাম আহমাদ তার পুত্রকে বলেন যে ৪০ বছর ধরে তিনি আর শাফির মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করে আসছেন তিনি আরও বলেন গত ৪০ বছর ধরে প্রত্যেক রাতে তিনি ছয় জনের জন্য মঙ্গলের দোয়া করেন আর শাফি তার একজন সুতরাং বুঝতেই পারছেন যে তিনি আর শাফের কি পরিমাণ প্রশংসা করেছেন তিনি আরও বলেন যে আর শাফির আগ পর্যন্ত ইসলামিক আইন বা ফিকাহ মুহাদ্দিসের দ্বারা উপেক্ষিত হয়েছে যতক্ষণ না আর শাফি ইসলামিক আইনের মূলনীতিগুলো বা অস্তলুল ফিকহ সুবিন্যস্ত করেন ইমামা শাফির আগে অস্তুল ফিকহ পৃথক কোনো শাস্ত্র ছিল না তিনি প্রথম পৃথক ও স্বতন্ত্র শাস্ত্র হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর একাধারে ইসলামী আইন হাদিস কিয়াস উপমা ও যুক্তিকে একত্রিত করতে পারতেন আর এটা গ্রিকদের যুক্তি না ইসলামী যুক্তি আর শাফি গ্রিক পণ্ডিতদের ধর্মতত্ত্ব ও চুক্তিকে অপছন্দ করতেন যেই তাকে দেখতেন বিস্মিত হতেন ইমাম শাফি অনেক বই লিখেছেন যেমন আল উম এই বইটিতে অসাধারণ যুক্তি ভাষা স্টাইল ও তথ্যের সমন্বয় ঘটেছে বিশিষ্ট ব্যক্তিরা যারাই এই বইটি পড়েছে তারাই প্রশংসা করেছে আরেকটা গ্রন্থ হচ্ছে আর রিসালা। এটা সেই গ্রন্থ যাতে ইমামা শাফি উস্ত হাদিস ও উসুল্লা ফিকে সর্বপ্রথম কলম ধরেছেন আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আহকামল কোরআন এভাবে আর অনেক গ্রন্থ রয়েছে জানা যাক ইমাম আশাফীর মিশর গমন এবং শাহি মাজহাবের প্রসার সম্পর্কে একশো নিরানব্বই যখন আজ শাহিহি মিশরে যান তখন তিনি প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি যেহেতু তিনি একশো হিজরিতে হিজড়িতে জন্মগ্রহণ করেন যাবার পূর্বে তিনি মিশরিদের সম্পর্কে খোঁজ খবর করেন তাকে বলা হয় যে মিশরীয়রা দুটি দলে বিভক্ত হয়ে গেছে এক দল ইমাম মালিককে এবং আরেক দল ইমাম আবু হানিফাকে অনুসরণ করে ইমাম শাফি বলেন তিনি আশা পোষণ করেন যে এই দুটি মাজহাবকে একত্রিত করে একটি মজহাবের আওতায় আনতে আল্লাহ তাকে সাহায্য করবেন আর ঠিক এটাই ঘটেছিল ইমামা শাফি মিশরে পৌঁছানোর পর হারুন ইবিন সাঈদ আল আইলি বলেন একজন কুরাইশি মিশরে এসেছে শুনে লোকজন তাকে দেখতে যায় সেখানে গিয়ে তাকে ইমামা শাহীকে নামাজরত অবস্থায় পায় যখন নামাজ দেখল তারা বলল যে আর শাফীর যে উত্তম রূপে নামাজ পড়তে তারা আর কাউকে কখনো দেখেনি যখন চেহারা দেখল তখন বলল যে তার চেয়ে সুদর্শন আর কাউকে কখনো দেখেনি আর যখন তার কথা শুনল তখন বলল এর যে উত্তম কথা এর আগে তারা কখনও শোনেনি এভাবে তারা ইমামা শাফির প্রতি গুণমুগ্ধ হয়ে যায় ইমামা শাফির মধ্যে মানুষের হৃদয় জয় করার মতো অনেক গুণ ছিল যেমন তার বাহ্যিক আকৃতি যুক্তি চিন্তা ধার্মিকতা তেমন ছিল তার বিবেচনা বোধ বুদ্ধিমত্তা ইমাম শাহির গুণ বর্ণনা করতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন মিশরীয়রা তার প্রতি মুগ্ধ হয় এবং তার সাথে পরামর্শ করে মিশর ইমাম মালিকের অনুসরণকারীরা ইমামা শাহির সাথে দেখা করতে যান। তারা হলেন আবদুল্লা ইমনে আব্দুল হাকাম তার পুত্র মোহাম্মাদ এবং আশহাব এবং অন্যান্যরা কারণ তারা জানতেন যে ইমামা শাফি ছিলেন ইমাম মালিকের ছাত্র ইমাম মালিককে শিক্ষক হিসাবে সম্বোধন করে ইমাম সাফি তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেন যখনই ইমাম মালিকের নাম উল্লেখ করা হতো তখনই ইমামা শাফি বলতেন তিনি আমার শিক্ষক ছিলেন এবং আমি তার ছাত্র ছিলাম কিন্তু যে বিষয়গুলো ইমাম সাফিকে স্বতন্ত্র করে তুলেছিল তার মধ্যে একটি হচ্ছে তিনি সত্য খুঁজতেন তা সে যেখানেই হোক সত্য খুঁজে পেলে তার ওপর আমলও করতেন তিনি লক্ষ্য করলেন যে মিশরীয়রা ইমাম মালিক দ্বারা মহাবিষ্ট তিনি এটাও শুনলেন যে মরক্কর জনগণ ইমাম মালিকের ব্যবহৃত একটি পাগরিকে স্পর্শ করার মাধ্যমে বরকত বা কল্যাণ পাবার চেষ্টা করে তিনি আশঙ্কা প্রকাশ করে মরক্কর জনগণকে বললেন যে খ্রিস্টানরা যেভাবে এইসা আলাইসাল্লামকে ইলাহ রূপে গ্রহণ করেছে তারাও ঠিক একইভাবে ইমাম মালিককে মহিমান্বিত করছে তাই তিনি কিছু ক্ষেত্রে ইমাম মালিকের বিরোধিতা করেন শুধুমাত্র এটা দেখানোর জন্য যে তিনিও একজন মানুষ ছিলেন এবং তারও ভুল হতে পারে এটাই স্বাভাবিক উত্তর পশ্চিম আফ্রিকার লোকেরা এখনও ইমাম মালিককে অনুসরণ করে সেসব দেশগুলোতে মালিকি মাজহাব বিস্তৃত হয়েছে মৌরিতেনে হতে লিবিয়া এবং সাব সাহারান আফ্রিকা পর্যন্ত সবাই বারোশো বছর ধরে ইমাম মালিকের ফিকহ অনুসরণ করে আসছে ইমাম সাফেই মিশরীয়দের মধ্যে নিজের অভিমত প্রকাশ করা শুরু করেন তার এই অভিমতের পক্ষে তিনি কোরআন হাদিস এবং অন্যান্য উক্তি থেকে প্রমাণ পেশ করেন যেমনটা একটু আগে বলছিলাম তারা তার প্রতি আকৃষ্ট হয়েছিল তাই তারা ইমাম আশাফির বক্তব্যকে আন্তরিকভাবে গ্রহণ করে মিশরের ইমাম আশ শাফির অনেক অনুসারী আছে যেমন আল মোজানি আল রাবিয়া এ বিন এবং আল বুয়াইতি যারা পরবর্তীতে ইমামা শাহির আলোচনা সভাগুলোর দায়িত্ব নেন তার অনেক খাঁটি শিষ্য ছিল যারা তার জ্ঞান ও বয়ের প্রচার করেছে বিশেষ করে যারা ইমামা শাহির চল্লিশ বা পঞ্চাশ বছর পর ইন্তেকাল করেছে তারা এই কাজটি বেশি করেছেন তারা ততক্ষণ পর্যন্ত ইমামা শাহির জ্ঞানের প্রচার করতে থেকেছেন যতক্ষণ না ইরাক সৌদি আরব ভূমধ্যসাগরের পূর্ব অংশ সহ সমগ্র মুসলিম বিশ্ব তার এই জ্ঞান সম্পর্কে অবগত হয় মুসলিম বিশ্বে ইমামা শাফি রহম্লার জ্ঞানের প্রসার লাভ ও তার মর্যাদা সমুন্নত হওয়ার এটি ছিল প্রধান কারণ ইমামা শাফির ওফাত ইমাম শাফি দুশো হিজরিতে হিজড়িতে ইন্তেকাল করেন তার জীবনকাল ছিল মাত্র চুয়ান্ন বছর তিনি পাঁচ বছর মিশরে ছিলেন এবং মিশরবাসীরা এই কারণে নিজেদের সম্মানিত বোধ করেন ইমামাশাফির কবরও সেখানে তার কবর আজ পর্যন্ত সম্মান ও শ্রদ্ধা পেয়ে আসছে অনেক বিখ্যাত বিদ্যান সৎকর্মশীল মহৎ ব্যক্তিত্বের কবর মিশরে আছে কিন্তু ইমাম শাহির কবর এখনও আলাদাভাবে রয়েছে ডক্টর মুহাম্মদ মুসা আল শরীফ হাফিজাহুল্লাহ বলেন মিশরে থাকাকালীন সময়ে আমি একবার তার কবর পরিদর্শনে গিয়েছিলাম সে সময় আমি তার কবরকে ঘিরে অনেক জনসমাবেশ লক্ষ্য করেছিলাম যারা তার কবরে কোরআন পড়ছিল যদি ইমাম শাহি বহু আগে মারা গেছেন তবু এখনও মিশরবাসীরা তার কবরের প্রতি এত যত্ন নিচ্ছেন এটা খুবই বিষয়কর। ইমাম শাহী যখন মৃত্যু সজ্জায় তখন আল আলমোজানি তাকে দেখতে আসেন আল আলমোজানি তাকে শারীরিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আমার মনে হচ্ছে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আমি আমার সাথীদের ছেড়ে চলে যাব এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করব আমি আমার প্রভুর কাছে ফিরে যাব যাতে আমি আমার খারাপ কাজের শাস্তি পেতে পারি কিন্তু আল্লাহর শপথ আমি জানি না আমার আত্মা জান্নাতে যাবে না জাহান্ন নামে যাবে এভাবেই মৃত্যুসজ্জায় কবিতার মাধ্যমে তিনি বান্ধা হিসেবে তার গুণাহ ও দুর্বলতার কথা স্মরণ করে আশ্বস্ত করছিলেন অথচ আমরা জানি তিনি উম্মতের শ্রেষ্ঠ ইমামদের একজন এই কবিতাও তার বিনয় ও তাকুয়ার স্বাক্ষর ইমাম শাহী সম্পর্কে মানুষজনের চমৎকার স্মৃতি ছিল বহু কবি তাকে নিয়ে শোক লিখেছেন আল্লাহ তার আত্মার শান্তি দিন এবং তার প্রতি সন্তুষ্ট থাকুন আমিন আশরাফি রিলমের অনেক নতুন বিশেষায়িত শাখার সূচনা করেন যেমন শাস্ত্রের মূলনীতি বা উস্তুল ফিক এবং উস্তুল হাদিস প্রকৃতপক্ষে ইমাম আশাফি আরবি ভাষা এবং যুক্তিতে দক্ষ ছিলেন যার কথা আমরা আগে বলেছি তার একজন মিশরীয় ছাত্র তার দার্সের বর্ণনা করেছেন এভাবে যে ফজর নামাজের পর কোরআনের ছাত্ররা তার কাছে আসতো তারপর তারা চলে যেত এরপর হাদিসের ছাত্ররা আসত এবং তারপর তারা চলে যেত এরপর এমা শাফি তর্ক বিতর্ক আলোচনা করতেন এই বৈঠক শেষ হলে আরবি ভাষাবিদ ব্যাকরণবিদ ও কবিরা তার সাথে দেখা করতে আসতেন তার মধ্য দুপুর পর্যন্ত তার সাথে অবস্থান করতেন তারপর তিনি রহমাহুল্লাহ চলে যেতেন কত জ্ঞানী এবং পরিশ্রমী ছিলেন তিনি ফিক্ষোবিদ ভাষাবিদ কোরআন ও হাদিসের ছাত্র নির্বিশেষে সবাই তার আলোচনা সভায় উপস্থিত থাকতেন যেন তারা তার জ্ঞানের ভান্ডার থেকে শিখতে পারেন এবার আলোচনা করা যাক ইমামা শাফির অমর উক্তিসমূহ নিয়ে ইমামা শাফি অনেক মহৎ কাজ করেছেন এবং অনেক জ্ঞান গর্ভ বিবৃতি দিয়েছেন ইবিন হেবান বলেন तीन इमाम शाफिर पूर्वर अन्न को मुस्लिम व्यक्तित्व सम्पर् जिन्हें उक्तर मत कि शाफिर एक एक्ट विज्ञतापूर्ण उक्ति जारा बेपारे लिखे तरह इमेर रेफारेस उक्ति मतामत इत्यादि उल्लेख कर बै लिखे तरा जान तर बार नाम उल्लेख ना करें बोझा जाश्यति अपछंद करत लोक देखान पचंद करतें ना क्योंकि सर्वशक्तिमान आल्लाह सूर्यर मत ख्यातिमान दिन आलोर मत समग्र मुस्लिम मध्य तरह बेर प्रसार घटे कारो साथ तर्क कर ले चाहतीपक्ष भूल करुक देख कहता तर आदब कर् प्रतिद्वंद भूल चान नहीं साधारण लोक जन जख तर्क कर तक प्रतिद्वंद भूल हक ये देखते ही पसंद कर কিন্তু ইমাম আশাফি চাননি কখনও তার প্রতিপক্ষ কোনো ভুল করুক এ থেকে ইমাম আফি রহেমহল্লার শুদ্ধ চিন্তা ও সদয় সত্তার বহিঃপ্রকাশ ঘটে আর শাফি একবার বিতর্ক করছিলেন ইউনুস এবেন আব্দুল আলাহ আস সাদাফির সাথে যিনি ছিলেন একজন মহান মিশরীয় ইমাম একটি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেন তখন আর শাফি ইউনুসের হাত ধরে বলেন ও ইউনুস যদিও আমরা একটি বিষয়ে ভিন্নমত পোষণ করছি তবু আমাদের পরস্পরের ভাই থাকা উচিত তাদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি ইউনুস্কে তার ভাই হিসেবে বিবেচনা করতে চেয়েছেন দেখুন কত উদার মনের মানুষ ছিলেন তিনি আজকে যদি কারো সাথে মতের মিল না হয় তাহলে তাকে আমরা শত্রু হিসেবে দেখি কিন্তু তিনি ইউনুস্কে খুব সুন্দর কিছু উপদেশ উপদেশবাণী দেন যা তার বিচক্ষণতা ও উদার মনের পরিচয় বহন করে তিনি তাকে বলেন যে অন্তর্মুখী স্বভাব হওয়ার কারণে মানুষের শত্রুতা অর্জিত হয় আর বহির্মুখী স্বভাবের হলে অসৎসঙ্গ জুটে যায় তাই তোমার এই দুয়ের মাঝামাঝি পথ অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা উচিত আল্লাহ আকবর কত জ্ঞানগর্ভ উক্তি এটি খুব সুন্দর একটা কথা আমাদের সবারই শুধু অন্তর্মুখী অথবা বহিরমুখী না হয়ে মধ্যম পথ গ্রহণ করা উচিত আরেকটি চমৎকার উক্তি তিনি বলেন একজন বিচার বুদ্ধিসম্পন্ন ও জ্ঞানী ব্যক্তির কখনও কখনো অমনোযোগী হবার ভান করা উচিত অর্থাৎ যখন তার প্রতি মূর্খতাপূর্ণ আচরণ করা হয় তখন সেদিকে মনোযোগ না দিয়ে উপেক্ষা করা উচিত অর্থাৎ সে তার প্রতি জাহেল মানুষদের কিবদ গালমন্দ সমালোচনা এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলতে পারে তার এমন ভান করা উচিত যেন সে তাদের কথা শোনেই নি চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার উপদেশ তিনি আরও বেশ কিছু বিচক্ষণ উপদেশ দিয়েছেন যা আজও আমাদের জন্য প্রয়োজনীয় এগুলো খুব সত্যি অসাধারণ উপদেশ সেই সময় মুসলিমরা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনাকে অবহেলা করছিল এই বিষয়টি নিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছিলেন তিনি বলছিলেন মুসলিমরা জ্ঞানের এক তৃতীয়াংশকে অবহেলা করছে চিকিৎসা বিজ্ঞানের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় ইহুদি ও খ্রিস্টানদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে দেখে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন চিকিৎসা শাস্ত্রে তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন যদিও তিনি ফিস্তুলা নামক এক সংক্রামক রোগে মৃত্যুবরণ করেন যখন তিনি তার খচ্চরের উপর আরোহণ করতেন তখন তার পাজামা পা রক্তে ভিজে যেত কারণ এই রোগটির জন্য রক্তক্ষরণ হতো তিনি রাহমাহুল্লাহ এই যন্ত্রণা ভোগেই মৃত্যুবরণ করেন এই সমস্যার কারণে তিনি মাটিতে বসতে পারতেন না তাই সবসময় তিনি একটি কুসনের উপর বসতেন যদিও এম সাফির ঔষধ ও চিকিৎসা শাস্ত্রের দক্ষ ছিলেন তবুও মুসলিমদের জন্য এই জ্ঞানের ক্ষেত্রটিকে অবহেলা করা এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা এই বিষয়ের চর্চা হওয়া নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন তার মতে হালাল হারামের ইসলামিক জ্ঞানের পর যেই জ্ঞান অর্জন করা উচিত তা হচ্ছে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের জ্ঞান কিন্তু আফসোস মুসলিমরা সেটিকে অবহেলা করছে তখনকার খলিফা ও উচ্চপদস্থ ব্যক্তিদের চিকিৎসকরা ছিল ইহুদি ও খ্রিস্টান খুব অল্প সংখ্যক মুসলিম চিকিৎসা ক্ষেত্রে আগ্রহী ছিল ইমামা শাফির এই পর্যবেক্ষণ আজকের দিনের জন্যও সঠিক এখনকার মুসলিমরা শুধু চিকিৎসা চিকিৎসাশাস্ত্র নয় বরং বিজ্ঞানের সকল শাখাকেই অবহেলা করছে আজ আমরা জ্ঞান প্রযুক্তি ক্ষমতা সব কিছুর জন্যই অন্যের উপর নির্ভরশীল এমনকি আমাদের মৌলিক চাহিদা যেমন খাবার পানি এসবের জন্য অন্যের উপর নির্ভর করি ইমামা শাফি খুব বিচক্ষণ এবং বিরুদ্ধিমান ছিলেন আর তাই তিনি এই শাখার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন তিনি এটা বুঝেছিলেন যে মুসলিমদের বিজ্ঞান শেখা উচিত কিন্তু আমরা বিজ্ঞানের এই শাখাসহ অন্যান্য সকল শাখার গুরুত্ব সম্পর্কে অসচেতন এবং বিষয়টির যে পরিমাণ মনোযোগ পাবার কথা সেটিও দিচ্ছি না এজন্য আমাদের পরিস্থিতি অবনতি হচ্ছে যদিও আমাদের বিজ্ঞানের জ্ঞানের ভীষণ প্রয়োজন তবুও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করছি আরেকটি বিষয় ছিল যা মুসলিম বিশ্বে ইমাম শাহির মর্যাদাকে উন্নত করেছে সেটি হচ্ছে মুসলিম স্কলাররা এই বিষয়ে একমত ছিলেন যে তিনি ছিলেন রসুলসাল্লু আলি হুয়াশ্লামের হাদিসে উল্লেখিত সেই কোরাইশি আলেম যার জ্ঞানের প্রসার ঘটবে সমগ্র বিশ্বে রসুল্লাহ সাল্লু আলি হুয়া এই সম্পর্কে মুসলিমদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এটা ছিল তার নবুয়তের অন্যতম নিদর্শন তিনি বলেন তোমরা কুরাইশের গালমন্দ করো না কেননা কুরাইশের একজন আলেম সারা বিশ্বকে ইলমে ভরে দিবে। আলেম কবি ফকিহ ভাষাবিদ সবাই এই ব্যাপারে একমত পোষণ করেন যে ইমাম শাফেই সেই আলেম এবং কোনো বিখ্যাত মুসলিম আলেমই এর বিরোধিতা করেননি তিনি একজন মুজাদ্দিদ তারা এই বিষয়ে একমত যে তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি হিজড়ি দ্বিতীয় শতাব্দীতে উম্মাহকে পুনরুজ্জীবিত করেছেন রসল্লা আলিহাস বলেছেন আল্লাহ প্রতি একশো বছরের মাথায় মুসলিম জাতির জন্য এমন মানুষদের উত্থান ঘটাবেন যে বা যারা দিনের উপর উম্মতকে পুনরুজ্জীবিত করবে সুনানে আবু দাউদ ইমাম আহমদিন হাম্বাল বলেন প্রথম শতাব্দীতে যেই ব্যক্তি ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন তিনি নিঃসন্দেহে ওমর বিন আবদুল আজিজ এবং দ্বিতীয় শতাব্দীতে ইমামা শাফি রহমাহুল্লাহ অন্যান্য শতাব্দীর মজাদ্দিদের ব্যাপারে আলেমরা আরও একমত হয়েছিলেন যে হিজড়ির তৃতীয় শতাব্দীতে আবুল আব্বাস বিন সুরাইজ চতুর্থ শতাব্দীতে আবু সাহালা সুলুকি পঞ্চম শতাব্দীতে আবু হামিদ আল গজালি ষষ্ঠ শতাব্দীতে আল ফখর আল রাজি সপ্তম শতাব্দীতে इमाम इबिन दिक्क अल ईद अष्टम शतब्दी अल हाफिज अल इरा के छेन। ए नवम शत सी इसलम के पुनरुज्जीबित तब हिजड़ी नवम शतर पर कमे पुनर्जागरण होकलारे मतभेद आ देखूँ एट खूब आश्चर्य एक विषय जितने बारोतम शतर मध्य जब मुस्लिम स्कलारा इसलमाम के पुनरुजीवित सबाई ইমামা শাহির মাঝহাব অনুসরণ করেছেন সুতরাং এটা ইমাম আশাফির সৌভাগ্য এবং কবলিয়তের আরেকটি নিদর্শন যে তার জ্ঞান সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়েছে ইমাম আশাফির বই সমূহ ইমাম আশাফি আল ওম নামে একটি বই লিখেছিলেন এছাড়া তার বেশিরভাগ লেখাই রিসালাহ বা চিঠি আকারে কারণ তিনি সাধারণত এভাবেই লিখতেন একবার মুহাম্মদ এ বিন মুসলিম রাওয়াহা। যিনি পরিচিত ছিলেন তীব্র মুখস্থ শক্তির জন্য মিশরে যান বাগদাদে ফিরে আসার পর ইমাম আহমদে বিন হাম্বাল তার সাথে দেখা করেন এবং জিজ্ঞাসা করেন যে তার কাছে ইমামা শাফির কোনো বই আছে কি না তিনি বলেন নেই তখন ইমাম আহমদ বলেন তুমি অনেক উপকার থেকে বঞ্চিত হচ্ছ ইসাকি বিন রাওয়াহা একজন বিখ্যাত হাদিস বর্ণনাকারী মুসলিম স্কলার এবং খোরাসানের শ্রেষ্ঠ মুসলিম ফোকাহা ছিলেন তিনি একজন মহিলাকে বিয়ে করেন মহিলাকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন এমনটি ছিল না বিয়ের উদ্দেশ্য ছিল ইমামা সাফির কিতাব লাভ করা মহিলাটির অন্য আরেকজনের সাথে বিয়ে হয়েছিল যার কাছে ইমামা সাফির বই ছিল মহিলাটি সেই স্বামীর কাছ থেকে বইগুলো উত্তরাধিকার সূত্রে পায় অর্থাৎ তিনি মহিলাটিকে শুধু বিয়ে করেছিলেন কারণ তার কাছে ইমামা শাফির বই আছে দুর্ভাগ্যবশত বেশিরভাগ বই আজ হারিয়ে গেছে যাই হোক আবু আল বাইহাকি নামে একজন বড় ইমাম ছিলেন আল্লাহ তার দ্বারা ইমামা শাফির চিঠিগুলো বই আকারে সংকলন করার ব্যবস্থা করেন বলা হয় যে আল-বাইহাকির জন্যই ইমামা শাফির জ্ঞান হারিয়ে যায়নি যেহেতু তিনি এই ব্যাপারে গভীর মনোযোগ দিয়েছিলেন তিনি ইমামা শাফির বিপৃতি বই চিঠি সংগ্রহের জন্য বিখ্যাত ছিলেন তাফসির থেকে ফিকর নির্ণয়ের একটি উদাহরণ শোনা যাক ইমামা শাফি রাহেমাহুল্লা কোরআনের ব্যাখ্যার ব্যাপারেও গভীর মনোযোগ দিয়েছেন তার একটি ফিকর উদাহরণ হচ্ছে তিনি কাফেরদের মধ্যকার বিয়ের বৈধতা দিয়েছেন তিনি কোরআনের যে তিনটি আয়াত থেকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন সেই তিনটি আয়াত বেশিরভাগ মুসলিমই শতবার পড়েছে কিন্তু আমরা হয়তো কখনও সেভাবে ভাবিনি যেভাবে আর শাফি বুঝেছিলেন আল্লা সুফানমত আল্লাহ বলেন ধ্বংস হোক আবুল আহাবের হাত আর সেও ধ্বংস হোক তার ধনসম্পদ বা সে যা অর্জন করেছে তার কোনো কাজে আসবে না তাকে অচিরেই ঠেলে দেয়া হবে লেলিহান আগুনে আর তার স্ত্রীকেও ইন্ধন বহনকারী সুরা আল্লাহাব এই আয়তের মধ্যে তার স্ত্রী থেকে তিনি কাফেরদের মধ্যকার বিয়ের বৈধতার ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হন ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক যদি কাফের স্বামী স্ত্রী উভয়ে একসাথে ইসলাম গ্রহণ করে অথবা একজনের পরপরই আরেকজন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের আগের বিয়ে বৈধ इसलामी सरिया अनुजाई जदि एक महिला इसलाम ग्रहण करी इसलमाम ग्रहण ना कर तब तर बारे सब मुस्लिम स्कलार ही एक मत इमाम शाफी रहमहल्ला तला आयाते स्त्री के तर स्वमर साथ अर्थात एक जो काफिर स्त्री तरह स्वमीर सैंते सम्पर्कित जीतु आल्ला যদি তাদের বিয়ের বৈধতা না থাকতো তবে আল্লাহ আল্লাতালা এভাবে বলতেন না ইমামা শাফি বলেন যদি তারা একসাথে ইসলাম গ্রহণ করে তবে তাদের এই বিয়েই বৈধ থাকবে নতুন করে বিয়ে করা লাগবে না দেখুন কত জ্ঞানে ছিলেন তিনি আল্লাহ রাস্তায় জিহাদ ও রিবাদ ইমামা শাফি রহমল্লাহ যখন আলেকজান্দ্রিয়াতে ছিলেন তখন আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন তিনি আলেকজান্দ্রিয়ার গ্যারিসনে অর্থাৎ দুর্গে বাস করতেন এবং উপকূলের শত্রুদের প্রতিরোধ করতেন এটা ছিল রিবাদ অর্থাৎ তিনি তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় এলমের বিষয়কে একত্রিত করেছিলেন জানা যাক ইমাম আশ্রাফির ইবাদত বন্দী সম্পর্কে আশরাফি অত্যন্ত দিনদার ইবাদত গোজার ব্যক্তি ছিলেন যিনি আল্লাহকে ভয় করতেন তিনি তার সকল কাজেই আল্লাহকে ভয় করতেন যখন তিনি মিশরে গিয়েছিলেন তখন আবদুল্লা এ বেন আবদুল হাকাম যিনি ইমাম মালিকের একজন বড় অনুসারী ছিলেন বলেন যদি আশাফি মিশরে দীর্ঘদিন বাস করতে চাইতেন তাহলে তাকে দুটি বিষয়ের মীমাংসা করতে হতো এক বছরের জন্য খাবারের ব্যবস্থা করতে হতো এবং নিয়মিতভাবে সুলতানের সাথে দেখা করতে হতো যাতে তিনি শক্তিমান আলেম হতে পারেন কিন্তু আশাফি বলতেন একজন মুসলিম কখনো আল্লাহর ভয় ছাড়া শক্তিশালী হতে পারে না এবং আমি এবং আমার মা অনেক রাত কাটিয়েছি যখন ওই রাতে খাবার মতো আমাদের কিছু ছিল না কিন্তু আমরা একবারও ক্ষুধার্ত অবস্থায় ঘুমাই নি দেখুন কীভাবে চিন্তা করেন তিনি তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না আবার সুলতানের অনুগ্রহ ভাজনও হতে চাইতেন না ইমাম শাফির সহচর আল মুজানি তার ইবাদতের বর্ণনা করে বলেছেন তিনি আশি রাত ইমামা শাফির সাথে থেকেছিলেন এবং লক্ষ্য করেছিলেন যে তিনি রাতের এক অংশ নামাজ পড়তেন এক তৃতীয়াংশ বই লিখতেন এবং এক তৃতীয়াংশ ঘুমাতেন আল-মুজানি বলেন তিনি প্রত্যেক রাকাতে পঞ্চাশ আয়াত পাঠ করতেন যেসব আয়াতে আল্লাহ নিয়ামতের কথা বলা হয়েছে এবং যেসব আয়াতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে সেসব আয়াতে তিনি থামতেন যেসব আয়াতে সে খারাপ বিষয়গুলোর কথা বলা হয়েছে তা থেকে তিনি আশ্রয় চাইতেন এবং সেই বিষয়গুলো তার সাথে ঘটার ভয় পেতেন তিনি কাততেন এবং আল্লাহর নিকটবর্তী হতে চাইতেন এ সব তিনি আল্লাহর ভয় থেকে করতেন কিছু মিশরীয় ব্যক্তি বলেন তারা অনেক বড় ধার্মিক ব্যক্তির কথা শুনেছেন কিন্তু আর সাফের মতো ধার্মিক ব্যক্তি তারা কখনো দেখেননি সুহান আল্লাহ মিশরীয়রা সুফিয়ানাস সাউরি এবং অন্যান্য বিখ্যাত ধার্মিক ব্যক্তির সাথে পরিচিত ছিলেন কিন্তু তারা বলেছেন যে ইমামা সাফির মতো ধার্মিক ব্যক্তি তারা কখনো দেখেননি মিশরীয়রা তার সম্পর্কে এমন কথা বলার অনেক কারণ আছে যেমন অনেক বড় আলেম ছিলেন যারা ইমামা শাফির প্রতি মুগ্ধ ছিল সমগ্র মুসলিম বিশ্ব তাকে ভালোবাসত তবে মিশরীয়াদের মধ্যে কিছু ব্যক্তি ছিল অন্ধম আজহাবি যেমন আল সাহাব ইমাম মালিকের মাঝহাবের প্রতি খুব অনুরক্ত ছিলেন যদিও এই কাহিনীর বিশুদ্ধতা প্রমাণিত নয় তিনি যখন লক্ষ্য করলেন যে ইমামা শাফি কত জ্ঞানী এবং মিশরীয়রা তাকে কত ভালোবেসেছে তখন তিনি কিছুটা ঈর্ষান্বিত হলেন তিনি যখন দেখলেন মিশরীয়রা তাকে সমর্থন করছে এবং তারফিক মতামতকে গ্রহণ করছে এমন কি তারা ইমাম মালিক এবং আবু হানিফার অভিমত থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে তখন তিনি নামাজে আল্লাহর কাছে ইমামা সাফির জীবন অবসানের দোয়া করতেন তিনি দোয়া করতেন যেন আল্লাহ যেন তার মৃত্যু দেন যাতে ইমাম মালিকের মাজহাব হারিয়ে না যায় কত পক্ষালম্বী এবং অন্ধ অনুসারী ছিলেন তিনি হ্যাঁ এটা ঠিক যে ইমাম মালিকের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই অতিশয় অনুরাগ জন্মেছিল কিন্তু এটা আসাবিয়া বা গোত্রবাদে আচরণ আল আসহাব আবদুল্লাবেন আব্দুল হাকাম ও তার পুত্র সবাই ইমাম মালিকের সমসাময়িক ছিলেন এবং তার সাথে মদিনায় বাস করতেন হয়তো এজন্য তার প্রতি বেশি গুণমুগ্ধ ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে একজন বিচক্ষণ ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তির সাথে সব বিষয়ে আবদ্ধ থাকা উচিত নয় বরং সত্যের সাথে আবদ্ধ থাকা উচিত যারা নিয়মিতভাবে ইমামা শাহির মজলিসে আসতেন তাদেরকে তিনি বলতেন যখন তোমরা আমার কোনো কিতাবে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালামের সূন্যার বিপরীত কিছু পাবে তখন রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামের সুন্হা অনুযায়ী ফতোয়া দাও অন্যান্য বর্ণনায় আছে তোমরা সাল্লাসাল্লাহু আলী আসালামের সুন্নার অনুসরণ করো অন্য কারো কথার প্রতি ভ্রূক্ষেপ করো না যদি কোনো হাদিস আমার কথার বিপরীত হয় তবে তোমরা আমার অভিমতকে সম্পূর্ণরূপে পরিহার ও প্রত্যাখ্যান করবে তিনি আরো বলেন ইজায়ুহুআ মজহাবি যদি কোনো হাদিস সহি হয় তবে ওটাই আমার মজহাব উদাহরণ দিয়ে তিনি বলতেন এমনকি যদি জুবাইর রাজি আনহুর হাদিস ইহরাম শেষ করো যদি তুমি ক্লান্ত হও সহি প্রমাণিত হয় তবে ওটাই আমার মজহাব আবার আয়েশার দিল্লা আনহার হাদিস নবী সাল্লাইসালাম রাতের নামাজে তার পা স্পর্শ করতেন যেন তিনি জায়গা ছেড়ে দেন যদি সহি হতো তাহলে তিনি রায় দিতেন যে মহিলাদের স্পর্শ করলে অচু নষ্ট হয় না অর্থাৎ ইমামা শাফি কখনোই এটা চাননি যে লোকজন তার মতামতের ওপর অতিশয় অনুরক্ত হয়ে থাকুক বরং তিনি চেয়েছেন তারা হাদিসের সাথে আবদ্ধ থাকুক যাই হোক ইমাম মালিকের প্রতি ভালোবাসা এবং ব্যগ্রতাই ওই ব্যক্তিকে ইমামা শাফি সম্পর্কে এমন কথা বলতে উদ্বুদ্ধ করেছে আল্লাহ তাকে ক্ষমা করুক ইমামা শাফি পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি খুব উঁচু মর্যাদায় পৌঁছেছিলেন তিনি এমন মর্যাদায় এই কারণে উন্নীত হননি তিনি সুলতানকে সমর্থন করতেন বা তার দলের অংশ ছিলেন বরং তিনি তার জ্ঞান বোধশক্তি বিচক্ষণতা ফিক এই অবস্থানে তাকে অধিষ্ঠিত করেছিল তিনি তার জীবনকে ইসলামের জ্ঞানের জন্য উৎসর্গ করেছিলেন তাই আল্লাহ তাকে ধর্মিক বিদ্যান ব্যক্তি হিসেবে পুরস্কৃত করেছেন তার মাঝহাব অন্যতম একটি শ্রেষ্ঠ ফিকর মাঝহ যেই মাঝহা রয়েছে খুবই উঁচু অবস্থান এবং অসাধারণ মাস আলা বিখ্যাত আলেম এম আহমদেবির হাম্বাল ছিলেন তার ছাত্র এবং তিনিও মুসলিম বিশ্ব দ্বারা সমাদৃত হয়েছিলেন প্রত্যেক মুসলিম পুরুষ মহিলা বৃদ্ধ শিশু সবাই ইয়া শাহফিকে চেনে এবং আল্লাহর কাছে তার মাখিরাতে দোয়া করে কি বিশাল মর্যাদা ছিল তার এবং এখনও আছে যদিও তিনি বারোশো বছর আগে ইন্তেকাল করেছেন তবু আজও মুসলিমরা দোয়া করেন যেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করুন আল্লাহ যেন জান্নাতে তার সাথে মিলিত হবার সৌভাগ্য দান করেন আল্লাহ সর্বশক্তিমান তিনি চাইলেই তা করতে পারেন আলা প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট রেইন মিডিয়া ডট অর্গ অথবা মিডিয়ার পেজ ডাব্লিউ সম্পর্কে জানতে ভিজিট ফেসবুক ডট অথবা স্ল্যাশ রেঞ্জ wwwfacebookcom মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল